সেটা মসজিদ হয় না বললাম মাসা আল্লাহ ভালো আমার কাছেও ভালো লাগলো তো কতক্ষণ ভালো লাগার পরে কথাবার্তা বলার পরে তারপরে বললাম এই আয়াত মনে পড়লো মনে করে বলছি যে মসজিদের জন্য দিয়ে ওই লোকের কি মানের হালতটা যখনই বলছে হিন্দু আমি যখন আস্তা পড়ছি মাথার নিচু দিয়ে জোরে জোরে করছি বলছিলাম আপনি আস্তাকল্লা পড়ছেন মানে হিন্দু কি নির্মাণের জন্য জমি দিতে পারে না আমি যে হ্যাঁ পারে তো ও এমন মুসলমান জীবনা পশ্চিম দিকে ফিরে উস্টার কেউ পড়ে না আমার এলাকায় একজন মানুষ আছে অত দু আমার ঘরে একজন ব্যক্তি আছে বড় নেতা এলাকার ওকে আপনি জীবনে মসজিদের ঈদের দিন কোলাগুলি করছে যদি ওর পিছনে একটুখানি আপনি সময় দেন ঈদের দিন একটু সময় দিলেন ও করে কি যখন সকালবেলায় উঠে যখন দেখে যে নামাজ শেষে হচ্ছে হচ্ছে হচ্ছে ঈদের দিন তখন বাসা থেকে পাঞ্জাবি টুবিটা পরে আস্তে আস্তে করে মসজিদে দাঁড়ায় যে এলাকার মানুষ যখন মারা যায় লাঠের আগে পরে পুরোটাতেই একেবারে দাপন করে দেওয়া পর্যন্ত যখন কবর খুঁজেছে লাশটাকে দাপন করবে তখন দেখবেন যে ওইখানে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন নির্দেশ দিচ্ছে এটা করো এটা করো এটা করো তে পড়তে লাশ নিয়ে ও জাহাজা পড়েনি ঠিক আছে রোডে যাহাজা পড়েনি হ্যাঁ আপনি একটু আসেন মসজিদ পরিচালনা করে আর ওর আকিদা তো আছেই ধর্ম নিরপেক্ষ মতবাদ বিশ্বাস করে গণতন্ত্র বিশ্বাস করে ও সমাজতন্ত্র বিশ্বাস করে ও অন্য কিছু বিশ্বাস করে ইসলাম ও বিশ্বাস করে না এরা মসজিদের যারা একমাত্র আল্লাহর প্রতি ইমান এনেছে কেমন ইমান নবিরসুল্লাহ যেমন ইমান নিয়ে এসেছিলেন ঠিক তেমন করে যারা ইমান এনেছে এই জন্য মসজিদ গুলো এই যে আজকে মসজিদ এখন আখড়ায় পরিণত হয়েছে এক একটা মসজিদ পাঁচটা ছয়টা ভাগে মসজিদগুলোতে এইভাবে অনুযায়ী সালাদ পড়লে আপনাকে ঘাট ধরে বের করে দিত না কারণ ইমানদাররা তৈরি করেনি বিধায় আজকে আপনাকে বের করে দিচ্ছে কত আসলাম সুন্নার বিরুদ্ধে মসজিদ থেকে কেন ইমানদাররা তৈরি করেনি এটাকে অন্য কোন কারণ নয় এগুলো ইমানদাররা তৈরি করেনি এর কর্তা যারা আছে এরা ইমানদার বলে আপনি কোরআন সুন্নার আলোকে দেখতে পাবেন না হ্যাঁ ইমানদার নেতার আলোকে ইমানদার সমাজের আলোকে ইমানদার এলাকার আলোকে ইমানদার না যে ব্যক্তি আখেরাতের প্রতি পরিপূর্ণভাবে ভাবে ইমান এনেছে আখেরাতের প্রতি ইমানের কয়েকটি রোপন রয়েছে সামনে আলোচনা আসবে আখিরাতের প্রতি আল্লাহ ছাড়া আল্লাহর অনুমতি ছাড়া দিন কেউ সুপারিশ করতে পারবে না সাপারাত করতে পারবে না তো আল্লাহর প্রতি আখিরাতের প্রতি ইমান ও আপার এবং যে ব্যক্তি সালাদ প্রতিষ্ঠা করবে সালাদ আদায় করবে এমন না সালাদ আদায়কারী ব্যক্তি মসজিদ নির্মাণ করতে পারবে না সালাদ প্রতিষ্ঠাকারী ব্যক্তি মসজিদ নির্মাণ করবে যেমন সালাদ প্রতিষ্ঠাকারী ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে হুকুম এসেছে নিজে আদায় করেছেন সাথে মানুষকেও বলেছেন আদায় করো বাড়ির করটা যিনি মালিক তিনি বাড়ির একটা রুমকে ওয়াক করে দিতে পারেন সালাতে স্থান হিসাবে কারণ তিনি এই বাড়ির জন্য সালাত প্রতিষ্ঠাকারী নিজে সালাত আদায় করছেন ছেলে পেলেকে ঘুম থেকে না এই বেটা ওর জা সালাদ পট বৈধ উনি বাড়ির একটা রুমকেও আত্ম করবেন ফালাদ জন্য ওনার জন্য বৈধ উনি এলাকায় একটা জমি কিনে সেখানে মাসজিদ তৈরি করবেন ফালাদ আদায়কারী নয় ফালাদ প্রতিষ্ঠাকারী ব্যক্তি মাসজিদ তৈরি করবে মাতৃদের কর্তৃত্ব করবে সব প্রতিষ্ঠাকারী ব্যক্তি দেখেন কমিটির সভাপতি বছরের বাচ্চা চল্লিশ বছরের বাচ্চা ও ঘুমিয়ে থাক সময় হয়নি সারা রাত অনেক পড়েছে এখন ওকে ডাকা যাবে না দুইটা টাকা দান করার প্রশ্নই আসে না এই জন্য আমাদের দেশে মসজিদের জন্য যে দানগুলো গ্রহণ করা হয় এই দান একটাও বৈধ নয় একটা দানও বৈধ নয় কারণ তাহলে তুমি এক টাকা দান করো মসজিদে অন্যথায় এদের টাকা একটাও নেওয়া যাবে না আর আমাদের দেশে মসজিদ হচ্ছে কি দিয়াজান ভাই দিয়া আল্লাহর ঘর মসজিদে দিয়া যান যিনি কালেকশন করেন তার হচ্ছে আশি আর মসজিদ পায় হচ্ছে বিশ পারসেন্ট তাতেই সন্তুষ্ট সারাদিন ভিক্ষা চলছে আমাদের এই দিন দিনে ইসলামের প্রথম মসজিদ আল্লাহ করলেন সেখানে ইমানদাররা টাকা দিলেনা টাকা দিলেন পৃথিবীর শ্রেষ্ঠ মাসটি দেখি অথচ কাদায় ভিজে যাচ্ছে আর আপনার টাইস খোলা মসজিদ চতুর্দিকে এসি দেওয়া মসজিদ তারপরে মসুল্লি রা হাহা কত সুন্দর এদের ই ভালোবাসা টুকুও নাই মূর্তির প্রতি সাবিদের ভালোবাসা ছিল মূর্তির প্রতি নাম্বার বৈশিষ্ট্য মনে থাকবে তিন নম্বর বৈশিষ্ট্য এটা আল্লাহ যদি আমাদেরকে আল্লাহর জন্য একটি মসজিদ তৈরি করবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন ঘর তৈরি করবেন মসজিদ তৈরি করব। খবরদার মনে রেখেন কোন হারাম করে পয়সা যাতে ওখানে না বেনামাদির পয়সা যাতে না ঢুকে সাফাত করবে এই করবে ওই করবে সেই করবে ওর পয়সা যাতে ওই মসজিদে না ঢুকে খেজুর পাতার হোক ছাদ ছাড়া ছাদ ছাড়া আমরা শেরপুরে একটা মসজিদ তৈরি করেছি পরপর আল্লাহ আকবর যে বেচারা মসজিদের জন্য জমি দিয়েছেন জমিটুকু তার শেষ সম্বল ছিল দশ কাঠার উপরে তার বাড়িটা সালাদ পড়বে কোথায় যেই মসজিদে যায় সেখান থেকে বের পুলিশের অফিসার ছিল সে চাকরি থেকে ইয়ে করেছে চাকরি রিজাইন দিয়ে দিয়েছে ওইখান থেকে ইসলাম পালন করতে পারছে না বত্রিশ বছর তবলিক করেছে তো সালাদ আদায় করতে যায় শেরপুরের মার্কাজে গেছে যে মার্কাজের পুরোটা অবদান তার সেই মার্কাজ থেকে তাকে বের করে দিয়েছে যারা যাদেরকে নিয়ে তারা ওইখানে ঢুকিয়েছিল তারা আজকে তাকে নিন্দা করছে করছে। সেই লোকটা বলছে বাবা আমি মসজিদ বানাবো কোথায় গিয়ে ফলাত পড়ি বলো আমরা তো বাপ বেটা তিন চারজনটা আছি পরের পাশে ছাপড়া করে তো খালু জমি আমার জমি অর্ধেকটা দিয়ে দিই মসজিদের জন্য তো ঠিক আছে খালু করেন এরপর আমাকে বলছে যে তুমি এসো এসে দেখে যেও। ওইখানে গেলাম যাওয়ার পরে গিয়ে দেখি যে ছয়টা বাস টুটেছে ছয়টা বাঁশ পুঁতেছে একটা ঘরের জন্য ছয়টা বাঁশ পুটেছে আর সিমেন্টের বস্তা আছে না সিমেন্টের বর্তা কিনে এনে ওইটাকে বাপ ব্যাটা মিলে মাটিটাকে শক্ত করে সমান করেছে বাঁশ পুটেছে উপরে ওই ইয়ে দিয়েছে সামিয়ানা দিয়েছে হচ্ছে সিমেন্টের বস্তা দেখে সেই মসজিদের কথা মনে পড়ে তারপরে আল্লাহ তাকে কিছু পয়সা দিলেন আমরা কিছু পয়সা এই পয়সা মিলিয়ে একবার ওইটা সেটা কি করবে আবার ওই সিমেন্টের বক্সাকে বেঁচিয়ে পেঁচিয়ে চতুর্দিকে দিয়ে তালা চলছে দীর্ঘ তিন মাস চলার পরে আবার আমরা সবাই মিলে কিছু টাকা দেওয়ার পর এবার বেড়া দিয়ে তৈরি করে বেড়া নিচের মাটি বৃষ্টি আসলে কাদা হয়ে যাচ্ছে উপরে এই অবস্থা ছিল ফলাপ করছে তিন চারটা সন্তান বাবা আর তার চার পাঁচজন ফলাফ করছে এটা হচ্ছে মসজিদ এটাই হচ্ছে মসজিদ এটাই হচ্ছে মসজিদ এই জন্য মসজিদ নির্মাণ করে এই মসজিদ থেকে যা বের হবে এই মসজিদ থেকে যারা বেরো হবে যে কটা মুসল্লি থাকবে বেরোচ্ছে ইমানদার তা কয়ার উপরে ভিত্তি করে এই মসজিদের নির্মাণ এটা হচ্ছে মাসজিদ আল্লাহ দৃষ্টিতে মসজিদ রকম মসজিদ যে ব্যক্তি তৈরি করবে আল্লাহ তারা তার জন্য চান্নাতে মহল প্রাসাদ তৈরি করবে প্রাসাদ তৈরি করবে তাদের মসজিদ যেন এমন হয় সাইজ হতে হবে জিনা এসি হতে হবে জিনা তৌফিক থাকলে করবেন আলহামদুলিল্লাহ করেন যখন তৌফিক হবে मस्जिद निर्माण कर छाउ के अल्लाह के भय करना এই পাঁচটা গুণ যাদের মধ্যে থাকবে পাঁচটা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে তারাই শুধুমাত্র একটা সেখান থেকে ইসলাম বের হবে না অন্য কিছু বের হবে সেখান থেকে জাপোটা শোনা তাই হচ্ছে ইমাম এক তরিকার মোয়াজিনার খাদেমার এক তরিকার সভাপতি এক তরিকার সেক্রেটারি আর তরিকার হুম। আর মসজিদের সমগ্র মুসল্লি কয়েকটা তরিকা কয়েকটা কারো বাধা নেই এই জন্য ইমাম সাহেব মসজিদে খালি আশেক মাসুক প্রেম সেই সেই গোর গেলমান এগুলো নিয়ে আলোচনা করতে জানা তাহলে জান্নার জাননা ওই আলোচনা করেই যাচ্ছে কারণ সবাইকে সন্তুষ্ট রাখতে হবে কি করবে আল্লাহ রয়েছে আল্লাহর প্রতি ইমান এনেছি যারা এই ঘোষণা দেয় এদের উপরে যখন কোন ধরনের কষ্ট ক্লে চলে আছে অর্থনৈতিক কষ্ট সামাজিক কষ্ট অথবা নিন্দার কষ্ট আইন কানুনের কষ্ট এটার কষ্ট সেটা কষ্ট যখনই তার উপরে চলে আসে আল্লাহর রাস্তায় যখন তাকে কোনো ধরনের কষ্ট দেওয়া হয় আল্লাহর রাস্তায় যখন তাকে কোনো ধরনের কষ্ট দেওয়া হয় মানুষ গালাগাল করছে সেই করতে সেই করছে ও আবি বলছে হারেজি বলছে লামাঝামি বলছে গ্যারে মুকাল্লির বলছে কত কিছু বলছে মুর্শিদ বলছে কাপে বলছে ইহুদিদের দোসর বলছে কত কিছু বলছে যখনই তাকে কোনো ধরনের কষ্ট দেওয়া হয় আল্লাহর পথে তখন সে কি বলে বসে আল্লা আল্লাহ রাজা কত ভারী দেখেছ এই গালি দিচ্ছে আল্লাহ রাজাবি বলছে কত কষ্টের ব্যাপার ভাই কি যে গালি দেয় আমাকে কি গালি দেয় প্রতিদিন আমাকে ওহাবি বলে অথচ জানেও না যে অভাবি নামটা প্রশংসিত আল্লাহর একটা নাম ওহাবনা কানতাল ও হাফাবলার নাম আপনাকে আল্লাহর নামের সাথে সম্পৃক্ত করছে এটা আপনাদের সৌভাগ্য যখনই তাকে কোন ধরনের কষ্ট দেওয়া হচ্ছে সে বলছে এ হচ্ছে আল্লাহ আমাকে আজ আজাবের মধ্যে ফেলে দিয়েছেন কি এখন হারাম কামাই করতে পারি না সংসারও চলে না আগে মুরগি মুসাল্লাম মুরগি মুসলিম খাইতাম এখন হিন্দু মুরগিও খুঁজে পায় আগে মুরগি মুসলিম খাইতাম এখন হিন্দু মুরগিও খুঁজে পায় আগে এইটা খাইতাম সেটা খাইতাম এখন চলে না আগে এমন তেমন সমাজের মানুষ কত ভালোবাসত এখন আর আমাদের এই মসজিদে আগে আমি তালিম যেদিন করতাম সেদিন আমি বলতো দাও দিয়ে বলতো। একটু তুমি আমিও করতাম কিতাউরে তালিম হতো আর সেই আমির সাহেব আর সেই মামুরা এখন কাফের চাইতেও নিকৃষ্ট মনে করে আমাকে দেখলেন করে আসসালাম আলাইকুম চাচা সালাম দিলাম আমি উনি আকাশের দিকে তাকিয়ে আসে চাচা আপনি উনি আকাশের দিকে এক সময় আছে ওর তাস্কিলার জন্য এই অবস্থায় যদি মনে করেন জাল্লার আজাদ চলে এসেছে এই লোকগুলো আমাকে এত ভালোবাসতো আর এখন আমাকে বিলকুল ভালোবাসে না গাল করে मानुषर सन्तु के असंतुष्ट कर मानुषर सन्तुष्टि कमना कराने दुर्बलता আমাদের সামনে নিয়ে এসো না ব্যাস সমাজ সন্তুষ্ট করার জন্য আর কিছুই করছে না সমাজ বলছে হাত আর বুকের বুকের উপরে বেদনা এখন থেকে নিচে বাদক অবশ্যই আর ছেড়েই দিলাম বাদলা যা। মানুষকে সন্তুষ্ট করবে আল্লাহকে অসন্তুষ্ট করে এবং মানুষের প্রশংসা জ্ঞাপন করবে আল্লাহর ঋতিক ভক্ষণ করে सब बेरो पीड़े चोजिक दी आल्लाजिक खाए प्रशंसा कर মানুষের প্রশংসা করে এটা হচ্ছে মানুষের কাছে বদনাম করা ইসলাম মানত কিন্তু আমার দিন দিন দারিদ্রতা বেড়েই চলছে দেখছো কিছুই পাচ্ছি। না আল্লাহ কিছু দেননি এই বিষয় মানুষের কাছে করছে দেখেছ সারা পৃথিবীতে আরাম আয় সব ইহুদানরা করছে আর আমরা মুসলিম প্রতি একটার পর একটা দারিদ্র দারিদ্র আমাদের অবস্থা খারাপই হয়ে যাচ্ছে আল্লাহ আর কাউরে দেখে না সব আপদ আপদ আমার উপরে এই ছেলে আছে আর কাউরে আল্লাহ যাবে না দেখে না আল্লাহ তারা তাকে যা দেননি সেই বিষয় মানুষের কাছে বদনাম করা মানুষের কাছে ইমানের দুর্বলতা ইমান বেরিয়ে যাওয়ার লক্ষণ তারপরে আল্লাহ আল্লাহ রিজিক আল্লাহ যা দান করেন এটা কোনো লোভীর লোক আল্লাহ থেকে কোনোদিন নিয়ে আসতে পারে না আপনি যতই আশা করেন যতই আশা করেন আপনি আশা করছেন এটা হবে ওটা হবে যেটা হবে এত কাম হবেন তত কামই করবেন যতই তো হন না কেন আপনি তো হওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে কোন রিজিক আসবেনা কোন গাছতলায় শুয়ে সে আয়ুব খান হওয়ার মতো স্বপ্ন দেখে খায় রাস্তা থেকে খিলি পান আর স্বপ্ন দেখে খান খানি আয়ুব খান দা দিয়ে খিলিপান বুঝলো আর না কেন মানুষের লালাইত হওয়ার শেষ আছে কারো আশার কোনো শেষ আছে ও মরতে যাচ্ছে একেবারে উল্টো খেয়ে পড়ে যাচ্ছে এই মুহূর্তে মরে যাবে জায়গা গেল মালাফুল চলে এসেছে তখন পর্যন্ত হিসাব করতে করতে মরে সুদেশ দশ টাকা বিশ টাকা পনেরো টাকা এই টাকা এ টাকা হিসাব করতে লালাইত হওয়া এটা হচ্ছে ইমান দুর্বলতার লক্ষণ ইমান দুর্বলতার লক্ষণ লালাই হওয়া। হওয়া দশতলা করে রেখে যাবো পাঁচতলা করে রেখে যাব এই করব সেই করবো ইমান দুর্বলতার লক্ষণ যখন যতটুকু আছে ততটুকু দিয়ে পরিবারকে চালাবো পরিবারকে ইসলামের উপরে রাখবো দিনের উপরে রাখবো এটা হচ্ছে মোহিনের কাজ অলাহ কালাহিয়া তো কারহিন এবং আল্লাহ তালা আপনার জন্য যেটাকে নির্ধারিত করে রেখেছেন এইটাকে আল্লাহ থেকে আসা রবিআ বলছেন যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সমাজকে অসন্তুষ্ট করে कारण आल्ला सन्तुस्ट हो गल्ला मानुष को असंतुष्ट कर आल्ला सन्तुस्ट हो जा मानुष के तरह सन्तुस्ट कर दें অমানিল তামাশার বিশাখাতিল্লা আর যে ব্যক্তি আল্লাহকে অসন্তুষ্ট করে মানুষকে সন্তুষ্ট করে আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হয়ে যান একটা পর্যায়ে মানুষও তার উপরে সন্তুষ্ট হয়ে যায় দেখেন না গোলাল উমার কাজুর অবস্থা আল্লাহকে অসন্তুষ্ট করে কমিটিকে সন্তুষ্ট করতে চায় শেষ পর্যন্ত হাত পা চেটেও আর চাকরি কেন মানুষকে সন্তুষ্ট করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারেনি আল্লাহ অসন্তুষ্ট হয়ে গিয়েছে আর যদি আল্লাহকে সন্তুষ্ট করতো মানুষ প্রথম দিকে অসন্তুষ্ট হতো কিন্তু পরবর্তীতে তারা সন্তুষ্ট হতে বাধ্য থাকত কারণ আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে গেছে। এগুলো হচ্ছে ইমানের দুর্বলতা ইমান চলে যাওয়ার লক্ষণ আল্লাহ তালা আমাদেরকে ইমানের উপরে পরিপূর্ণভাবে অটল বিটলভাবে থাকার তৌফিক দান করেন আল্লাহদের আইলমে বরকদ দান করেন আল্লাহমদের আঙলে বরকদ দান করেন